মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদিমিম বিনিম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ সম্পর্কে কিছু কথা আলোচনা করা এই জীব যা আমরা ইচ্ছা করলে ভালো কথাও বলতে পারি আবার ইচ্ছা করলে মন্দ কাজেও ব্যবহার করতে পারি অনুরূপ এই জীব যদি জীব দিয়ে আল্লাহ আল্লাহতালার জিকিরমূলক কথা বলেন তাহলে তা আপনার জন্য লাভদায়ক ইহকালে এবং পরকালে আপনি তা উপকৃত হবেন আবার এই জীবকে যদি আপনি কোনো অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে এই জীবই আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে অনুরূপভাবে এই জীব দিয়েই আমরা ওপরের চুগলি ইউ করে থাকি গিবত আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি এখন চুগলি কাকে বলে এই সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে চুগলি বলা হয় নাকলো কালামিন্নাস বা আদাহম আলাবাদ আলা জিহাতিল ফসাদে বা ইনাহম মানুষের কথা অন্যের কাছে লাগানো তাদের মাঝে বিভেদ বা অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এটাকে চুগলি বলা হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই চুগলখড়ি থেকে অন্যের কথা ওপরের কাছে লাগানো বা তার কথা কারো কাছে পৌঁছে দেওয়ার থেকে আমাদেরকে নিষেধ করে আল্লাহ তালা বলেন বলা তোতে কুল্লাহ হাল্লাফিন মাহিন এমন লোকের অনুসরণ করো যে কথাই কথাই কসম খায় শপথ করে হাম্মা আজিম মাসিয়া ইম বেনিম মানুষের পিছনে নিন্দা করে এবং একের কথা অফরের কাছে লাগিয়ে বেড়ায় মান্না ইল্লিল খাই রটা দিন আসিম ভালো কাজে বাধা দেয় সীমালঙ্ঘন করে এবং সে পাপিষ্ঠ এরকম লোকের অনুসরণ করতে আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিষেধ করলেন এদিকে রসুলের করিম সাল্লা আলী ও এই চুগুল খরি সম্পর্কে আমাদেরকে সতর্ক করে বললেন লাদ খুল জালাত্মা বহারি শরীফের হাদিসে একথা বিশ্বলবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সুগুল খোর কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আলাউ নব্বে হকুম মালায় তোমাদেরকে কি কথা জানিয়ে দেব না দাঁতে কাটা কাকে বলে হিয়ান্নথো আলকাল দাঁতে কাটা মানে হচ্ছে চুগুল খড়ি করা আর মানুষের মাঝে একে অপরের কথা লাগিয়ে বাড়া এটার নাম হচ্ছে দাঁতে কাটা আর একটি হাদিস বখারি ও মুসলিম শরীফের হাদিস বলা হয়েছে মার্লানবী ও সাল আলী আসসালাম আলা কাবা বরাইন ফাল ইন্ন وما يؤذبان في كبير أما أحدهما فكان لا يستطر من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة غطبة فشقها نصفينه ثم غرض على كل قبر واحدا فقالوا لما فعلت هذا يا رسول الله فقال لعله يخفف ما لم يعدسه الرسول صلى الله عليه وسلم دوتي كبورة پاس ديه চলে যাচ্ছিলেন তারপরে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন এই কবরে যে লোক দুটি আছে তাদের কবরে আদাব হচ্ছে অমায়ু আদাবানে ফিক আর কোনো বড় পাপের কারণে আদাব হচ্ছে না বা এমন কোনো পাপের কারণে আদাব হচ্ছে না যে পাপ থেকে বাঁচা তাদের জন্য কঠিন ছিল সাধারণ ব্যাপার ছিল ইচ্ছা করলে ওই পাপ থেকে তারা বাঁচতে পারত। কিন্তু তারা বাঁচেনি এই পাপ তারা করেছে আর সেই পাপের কারণে তাদের এই কবরে আদাব হচ্ছে তার কোন পরোয়া ছিল না ওম শিবিন আর দ্বিতীয় ব্যক্তির অবস্থা এই ছিল যে সে চুগুল খড়ি করে বেড়াইত এর কথা ওকে ওর কথা তাকে মানুষের মাঝে অশান্তি ফিতনা সৃষ্টি করার জন্য সে চুগুলখড়ি করে বেড়াতো যার কারণে তার কবরে এই আদাব হচ্ছে তারপরে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম একটা খেজুরের ডালকে নিলেন এবং সেটা দুভাগে ভাগ করলেন এবং প্রত্যেক কবরে একটি করে রেখে দিলেন ফকালুল ইমা ফ আল তাহাদা রসল আল্লাহ সাহাবিরা বললেন ইহে আল্লাহ রসুল আপনি এই কাজটা কেন করলেন মানে একটা খেজুরের ডালকে নিয়ে সেটাকে দুটুকরো করে দুটি কোবরের মধ্যে যে আপনি রাখলেন এই কাজটা আপনি কেন করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহ ইউ হফেফ মালাম আলম এই বেসা আশা করা যায় তাদের কবরের আজাব ততদিন পর্যন্ত লাঘব করা হবে ততদিন পর্যন্ত তাদের কবরের আজাব একটু হালকা হবে যতদিন না এই ডাল দুটি শুকিয়ে গেছে বিশ্বলবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি গায়েবি খবর জানতেন না আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিচ্ছেন যে এদের কবরে আদাব হচ্ছে তো নবী ওহির মাধ্যমে জানতে পারলেন যে তাদের কবরে আদাব হচ্ছে কার কবরে আদাব হয় কার কবরে আদাব হয় না এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহ রসুল ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে তাদের কবরে আদাব হচ্ছে তাই রসুল এ করিম সাল্লাহ আলি হাসাল্লাম এই কাজটা করেছিলেন আমি আপনি কিভাবে জানবো যে কবরে আজাব হচ্ছে না হচ্ছে না আমার এক ঢাক থেকে সবারই কবরে ডাল গেড়ে চলে যাব। এই হাদিসের আলোকে তা তো বোঝা যায় না এটা ছিল আল্লাহ নবীর জন্য বিশেষ নির্দিষ্ট ছিল তিনি করেছিলেন এ কাজ সে কাজ আমাদের জন্য করা ঠিক হবে না দুই নম্বরে আপনি মনে করলেন আল্লাহ নবী ডাল গাড়ছেন আর সেই ডাল গাড়ার সময় তার সাথে আছেন সাহাবা এ কেরা আমরা দিয়ে আল্লাহ আনুম আজ এই সাহাবিরা রয়েছেন তাদের সাথে কেউ কি বলতে পারবে সেই উপস্থিত সাহাবিদের মধ্য থেকে কোন এক সাহাবি এই কথা বুঝতে পেরেছিলেন যে প্রত্যেক কবরে ডাল কাটতে হবে কেউ কি বলতে পারবেন যে এই কাজটাকে ভিত্তি করে সাহাবাই কেরামগঞ্জ কবরে ডাল গেড়েছিলেন কোনো জায়গাতে কী বলতে পারবেন আজ সাহাবিদের কবর রয়েছে মদিনাতে মক্কাতে বিভিন্ন জায়গাতে সাহাবিদের কবর আছে কেউ কি বলতে পারবে যে তাদের কবরে কোথাও ডাল গাড়া হয়েছে বা সাহাবির আল্লাহ নবীর পরে এই কাজটা করেছেন অথচ আমরা সবাই জানি আল্লাহ তালা যত ওই পাঠিয়েছেন সেই অহিন নাজির হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপরে আর সেই অহির কথাগুলো সেই অহির ব্যাখ্যাগুলো শরীয়তে যত কথা এসেছে যত বিধান এসেছে যত আয়াত এসেছে যত হাদিস এসেছে এই সমস্ত আয়াত হাদিসের ব্যাখ্যা সব থেকে বেশি বুঝেছিলেন সেই লোকগুলো যেগুলো রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবি হিসাবে নির্বাসিত হয়েছিল তারা তো কই কেউ এই কাজটা করলো না নবীর পর যদি এই কাজটা করা বৈধ হতো আর এই হাদিসের অর্থ যদি এটাই হতো যে কবরে ডাল গাড়তে হবে তাহলে আশা করা যায় সাহাবাহামগণ তারাও এই কাজটা করত কিন্তু তারা কেউ এই কাজটা করেননি অতএব এই হাদিসের ওপরে ভিত্তি করে প্রত্যেক কোবরে ডাল গাড়ো এরকম প্রথা জায়জ নয় এটা শরীরতে দৃষ্টিতে ঠিক হবে না যদি কেউ কাঁটাগারে এই কারণে যে ছাগল গরু কুকুর ভাড়া ইত্যাদির উপদ্রব থেকে কোবরের হেফাজত করতে হবে কিন্তু এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকান করা এটি প্রজ্ঞাপন কেতান কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় বলছিলাম বিশ্বনী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের এই কাজটাকে ভিত্তি করে প্রত্যেক মানুষ কবরে ডাল গাড়বে এটা কিন্তু ঠিক হবে না কারণ রসুল এ কারিম সাল্লিয় সাল্লাম জানতে পেরেছিলেন যে তাদের কবরে আদাব হচ্ছে তাই আল্লাহ রসুল এই কাজটা করেছিলেন আমি আপনি কিভাবে জানবো যে কবরে আদাব হচ্ছে না হচ্ছে না আমার এক ধাক থেকে সবারই কবরে ডাল গেড়ে চলে যাব। এই হাদিসের আলোকে তা তো বোঝা যায় না এটা ছিল আল্লাহ নবীর জন্য বিশেষ নির্দিষ্ট ছিল তিনি করেছিলেন এ কাজ সে কাজ আমাদের জন্য করা ঠিক হবে না দুই নম্বরে আপনি মনে করিলেন আল্লাহনবী ডাল গাড়ছেন আর সেই ডাল গাড়ার সময় তার সাথে আছেন সাহাবায়ে কেরাম রাধিয়াল্লাহ আনুম আজমাইনরা এই সাহাবিরা রয়েছেন তাদের সাথে কেউ কি বলতে পারবে সেই উপস্থিত সাহাবিদের মধ্য থেকে কোন এক সাহাবি এই কথা বুঝতে পেরেছিলেন যে প্রত্যেক কবরে ডাল গাড়তে হবে কেউ কি বলতে পারবেন যে এই কাজটাকে ভিত্তি করে সাহাবায়ে কেরামগণ কবরে ডাল গেড়েছিলেন কোনো জায়গা থেকে বলতে পারবেন আজ সাহাবিদের কবর রয়েছে মদিনাথের বিভিন্ন জায়গাতে সাহাবিদের কবর আছে কেউ কি বলতে পারবে যে তাদের কবর কোথাও ডাল করা আমরা সবাই জানি আল্লাহ যত ওহি পাঠিয়েছেন সেই অহিনাজিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরে আর সেই অহির কথাগুলো সেই অহির ব্যাখ্যাগুলো গুলো শরীয়তে যত কথা এসেছে যত বিধান এসেছে যত আয়াত এসেছে যত হাদিস এসেছে এই সমস্ত আয়াত হাদিসের ব্যাখ্যা সব থেকে বেশি বুঝেছিলেন সেই লোকগুলো যেগুলো রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লামের সাহাবি হিসাবে নির্বাচিত হয়েছিল তারা তো কই কেউ এই কাজটা করলো না আল্লাহনবীর পর যদি এই কাজটা করা বৈধ হতো আর এই হাদিসের অর্থ যদি এটাই হতো যে কবরে ডাল গাঁদতে হবে তাহলে আশা করা যায় সাহাবাহ কেরামগণ তারাও এই কাজটা করতো কিন্তু তারা কেউ এই কাজটা করেননি অথব এই হাদিসের ওপরে ভিত্তি করে প্রত্যেক কোবরে ডাল এরকম প্রথা জায়েজ নয় এটা শরীরের দৃষ্টি ঠিক হবে না যদি কেউ কাঁটাগারে এই কারণে যে ছাগল গরু কুকুর ভাড়া ইত্যাদির উপদ্রব থেকে কোবরের হেফাজত করতে হবে এই উদ্দেশ্যে যদি কেউ কাঁটা লাগায় ডাল লাগায় তাতে কোনো আপত্তি নাই। কিন্তু কোবরের আদাব লাঘব করার উদ্দেশ্যে যদি কেউ ডাল লাগায় তাকে আগে জানতে হবে কার কোবরে আদাব হচ্ছে আর কার কাবরে আদাব হচ্ছে না আর এ জানার কায়দা আমাদের কারণে আলমোহিন এখানে যে কথাটা বা যে হাদিসটা আমি আপনাদের সামনে পরিবেশন করলাম সেই হাদিসের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই লোকটির অবস্থার কথা বলে দিলেন যে লোকটি চুগুল খরি করতো আর চুগুল খরি করার কারণে তার কবরে আদাব হচ্ছিল অতএব কথা পরিষ্কার আমাদের সামনে যদি আমরা একে অপরের কথা লাগিয়ে বেড়ায় ফিতনা ফসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে তাহলে এটা বিরাট অপরাধ এবং এটা হবে জীবের একটা আপদ যা আমাদেরকে কোনদিন জাহান নেমে নিয়ে যাবে যেমন রসুল করিম সাল্লা সাল্লাম বললেন চুগুলখড় কোনো দিন জাননাতে প্রবেশ করতে পারবে না তাই আমাদেরকে চুগলখড়ি থেকে বাঁচতে হবে তবে কিছু কাজ এমন আছে বা কোন কথা এমন আছে যদি সেটা চুগল খুরি মনে হয় যে একের কথা উপরকে লাগিয়ে দিল অনেক সময় অনেক ক্ষেত্রে বলা যায় আছে কেমন মানে কেউ এমন একটি কথা বলল সেই কথাটা যদি আপনি তাকে বলেন যে তোমার বিরুদ্ধে এই কথাটা সে বলেছে তাহলে তাকে সতর্ক করা হয় বা তাকে তার ফিতনা থেকে বাঁচানো যায় এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে খবরটা দেওয়া যায় বা তার কথাটা তার কাছে পৌঁছে দেওয়া যায় যেমন আল্লাহ রসুল সাল্লিহ সাল্লাম যুদ্ধলব্ধ গণিমতের মাল ভাগি ভাগিবণ্ঠন করলেন যাকে যেটা দেবার তিনি মনে করলেন তাকে তিনি সেটা দিলেন এটা আল্লাহ নবীর জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা করে দিয়েছিল গণিমতের মাল যুদ্ধে কাফের দেশেভস্ত মাল ছেড়ে যাবে সেই মালগুলি একত্রিত হতো আর সেই মালগুলি বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার সাহাবিদের মাঝে বন্টন করতেন কাউকে বেশি দিতেন কাউকে কম দিতেন কাউকে কিছুই দিতেন না কাউকে অনেক দিতেন এটা তিনি তার জ্ঞান দিয়ে নির্বাচন করতে কাকে দেওয়া ঠিক কাকে দেওয়া বা ঠিক কাকে বেশি দিতে হয় কাকে কম দিতে হয় তিনি তার জ্ঞানের আলোকে এটা নির্বাচন করতেন এরকম এক সময়তে কোন এক যুদ্ধে গানিমতের মাল একত্রিত হয়েছিল আল্লাহ নব্বী সেই গানিমতের মাল সবাইকে ভাগি বন্টন করে সবাইকে দিয়ে দিলেন একজন সাহাবি আনসারদের মধ্য থেকে একজন সাহাবি তখন মন্তব্য করে বলল এই বন্টনে আল্লাহর নবী সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না এই কথাটা যখন বলল তখন আবদুল্লাহ বিন নাসুদ বললেন আমি তখন তার এই কথাটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বলে দিলাম যে আপনার সম্পর্কে ওই ব্যক্তি এরকম মন্তব্য করেছে যে আপনি নাকি আজকের এই বন্টনে আল্লাহর সন্তুষ্টি কামনা করেননি এরকম মন্তব্য সে করেছে তখন রসুল করিম সালামের চেহারার পরিবর্তন আল্লাহ তুসা আলাই সাল্লামের প্রতি রহম করুন যে মুসাকে এর ঠেকে আরও বেশি কষ্ট দেওয়া হয়েছিল তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন মানে এরকম কথা বলাবুলি করার কারণে যে কষ্ট পাওয়া যায় তার জন্য বিচলিত হলে চলবে না তার জন্য অস্থির হলে চলবে না বরং আমাকেও সবর করতে হবে যেমন হজরত মোসা সালাম সবর করেছিলেন বরং তিনি আমার থেকেও বেশি সবর করেছিলেন তাকে আরও কষ্ট দেওয়া হয়েছিল তারপরেও তিনি সবর করেছিলেন অথবা আমাকেও সবর করতে হবে এখানে আমি যে কথাটা প্রিয় দর্শকদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে বিন লোকটির বলা কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের কাছে বলে দিলেন নবী কিন্তু তাকে কথা বললেন না যে আবদুল্লাবিন মাসুদ তার বলা কথা তুমি আমাকে কেন বললে কারণ এটা তো চুগুল খুরি হয়ে যাচ্ছে যদি চুগুল খড়ি হতো তাহলে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে অবশ্যই বলতেন যে এটা তোমার বলা উচিত হয়নি কারণ তিনি ছিলেন নবী তিনি ছিলেন আল্লাহর রসুল আর আল্লাহর অত তার এই জিনিসটা যদি ভুল হতো তাহলে আল্লাহ নবী তাকে সঙ্গ সঙ্গেই সতর্ক করে দিয়ে বলতেন যে তুমি আজকে এই কথাটা আমাকে বলে চুগুল করেই কাজ করেছো অত এটা তোমার করা উচিত হয়নি কিন্তু আল্লাহ নবী তাকে তা বলেননি বরং তিনি বললেন যে আল্লাহ মুসাআলা সালামের প্রতি রোহন করুন মোসা আল্লাহ সালামকে আরও কষ্ট দেওয়া হয়েছিল অথচ তিনি ধৈর্য ধারণ করেছেন আমাকেও ধৈর্য ধারণ করতে হবে তো এরকম একটা উদ্দেশ্যে যদি কারো কথা কারো কাছে বলে দেওয়া যায় যাকে বললে ফিতনা থেকে বাঁচা যাবে বা যাকে বললে ওই লোকটাকে বুঝানো যাবে বই নাট্যে নসিহত করা যাবে এরকম অবস্থাতে যদি কারো কথা কেউ কাউকে বলে দেয় সেটা চুগলখড়ি হিসাবে গণ্য হবে না আল আলমহিম জীব আল্লাহর বরণে আমত এই জীবকে চুগল খড়ি থেকে বাঁচাতে হবে না হলে কালকে ক্যামতের মাঠে এই জীবটা আমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে জীবের আপদের মধ্যে এটাও একটা বড় আপদ যে অনেকেই দুমুখ হয় মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে কথা বলে তার আসল প্রকৃতির রূপ কি বোঝাপড়া মুশকিল হয়ে যায় এর কাছে একরকম ধরনের কথা বলে ওর কাছে আরেক ধরনের করে কথা বলে এইভাবে তার মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে এই জীবকে সে কাজে লাগায় সেই আল্লাহ রসুল সাল্লাম এ কাজটাও যে বড় নিকিষ্টতম কাজ এটা যে বড় অন্যায় এ কথাও তিনি সাল্লাম সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে দু মুখে কথা বলে এদের কাছে এক মুখ নিয়ে যায় ওদের কাছে আর মুখ নিয়ে যায় এইভাবে সে মানুষের মাঝে দুমুখ হয়ে কথা বলে এবং তার প্রকৃত রূপ আসল রূপ মানুষের কাছে ওঠে না কিন্তু আল্লাহর কাছে গোপন থাকে না ইন্না আলী এবং বিদাতি সুদুর বলা হয়েছে পুরাণের মধ্যে যে আল্লাহ মানুষের অন্তরের খবরও রাখেন মানুষের অন্তরে যে কথাগুলো উদয় হয় মানে কল্পনা আকারে উদয় হয় মানুষ এখনো সেগুলো ব্যক্ত করেনি সেগুলো মানুষ এখনও বলেনি শুধু কল্পনা করেছে উদয় হয়েছে সেই খবরও মহান আল্লাহ রব্বুল আলমিন রাখেন আর আমি এর কাছে একরকম কথা বলো ওর কাছে আর এখন কথা বলো তারা জানতে না পারলেও আল্লাহ রব্বুল আলমী জানতে পারছেন আর আল্লাহ যখন জানতে পারছেন তখন মানুষকে না মানুষ থেকে সতর্ক না মানুষকে ভয় পয়া না আপনাকে ভয় পোতে হবে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনকে যার কাছে আমাকে আপনাকে বিশ্বের সমস্ত মানুষকে একদিন ফিরে যেতে হবে এবং যার কাছে প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে সেই আল্লাহকে ভয় করতে হবে জীব আল্লাহর অর্থাৎ এই জীব দিয়ে আপনি এইভাবে চুগলখড়ি করে বেড়াবেন দুমুখে কথা বলবেন মানুষের মাঝে ফেসাদ সৃষ্টি করবেন এটা যদিও মানুষ আপনাকে চিনতে না পারে যদিও মানুষের কাছে আপনার প্রকৃত রূপ প্রকাশ না পায় তবুও মহান আল্লাহ রবুল আলমিন তো অবশ্যই আপনার এই রূপ সম্পর্কে জানতে পারছেন আপনার আসল গুণ কি তা তো আল্লাহ জানতে পারছেন আপনার সবকিছু সম্পর্কে তার কাছে সব কিছু প্রকাশ আছে তিনি চোখের চোরাদৃষ্টিরও খবর রাখেন আপনি গোপনে প্রকাশে যা কিছু করেন না কেন সমস্ত কিছু খবর সেই মহান আল্লাহ রবুল্লা আলমীন যেহেতু রাখেন অতএব আপনাকে এই জীবকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং এই জীবের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে যে এই জীবই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে আবার এই জীবই আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আর একটি বলছেন দুনিয়াতে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রূপর ভাবে যে কথা বলতে যাবে তার জাহান নামের দুটি জীব মোহন আল্লাহ রবুল্লা আলম তাকে দান করে কেলাহু লেসান কেমে নার কেয়ামতের দিন তার দুটি জীব যা জাহান্নবীর জীব কত মানে ভয়ঙ্কর কথা যা রসুলের কারিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলে যাচ্ছেন শুধুমাত্র আল্লাহ নবীর উদ্দেশ্য হচ্ছে উম্মাদ এই জীবের ব্যবহারের ব্যাপারে সতর্ক করা এই জীবটাকে যাতে করে আমরা সাবধানে ব্যবহার করতে পারি তার জন্য রসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম এই সাবধানতা আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ তালার অনেক নেয়ামত আল্লাহ তালার অসংখ্য নিয়ামত আর এই অসংখ্য নিয়ামতের মধ্যে এই ছোট্ট একটা জিনিস যা নিয়ামত স্বরূপ আমাদেরকে দান করেছেন যদি এর আমরা কদর করি যদি কদর না করি তাহলে জানতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই সতর্ক বাণী একদিন না একদিন আমাদেরকে এর হিসাব দিতে হবে তাই প্রত্যেক মানুষের উচিত এই জীবটাকে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করা অনুরূপভাবে এই জীব দিয়ে আমরা মিথ্যা কথা বলি আর আপনারা সবাই জানেন মিথ্যা কথা কত বড় অপরাধ যাকে মনাফিকদের নিদর্শন বলা হয়েছে হাদিসের মধ্যে যে মিথ্যা কথা বলা হচ্ছে মোনাফিকদের নিদর্শন বোখারি ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন আয়াতুল মোনাফিকা খান ওয়াঈদা আহাদা গাদার রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এখানে বলছেন মোনাফিকদের নিদর্শন হচ্ছে তিনটি ইদা হাদ্দা কাদাব সে কথাই কোথায় মিথ্যা বলবে তার অভ্যাস হবে যে সে কথায় কথাই মিথ্যা বল আজকে আমাদের অভ্যাস কী আমরা সামান্য সামান্য কথা নিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলে ফেলি এবং এটা যে একটা কাবিরা গুণা বিরাট বড়ো মহাপাপ এ সম্পর্কেও আমরা ধারণা করি না সামান্য ব্যাপার এখানে মিথ্যা বলার কোনো প্রয়োজনই ছিল না আমার গলাও কাটা যাবে না আমার মাথাও কাটাও যাবে না আমার জেলও হবে না আমার জরিমানাও হবে না কিচ্ছু ব্যাপার নেই সেখানে সামান্য ব্যাপার তারপরেও আমরা চট করে এই জীব বলে দিলাম যে না আমি জানি না বা আমি করি না ফট করে বলে দিয়ে মিথ্যা বলে দিলাম এত বড় একটা পাপ করছি এত বড়ো একটা অন্যায় করছি অথচ আমরা ভাববো না যে এই অন্যায়টা এত বড়ো একটা অন্যায় হয়ে যাচ্ছে কেন এরকম করব তাই আল্লাহ বলছেন যে মোনাফিকদের নিদর্শন হচ্ছে যে কথাই কথাই মিথ্যা কথা বলবে ওয়াইদা তোমা খান আর দ্বিতীয় অভ্যাস হচ্ছে মোনাফিকদের যখন তাদের কাছে আমানত রাখা হবে তখন তারা আমানতের খেয়ানত করবে কেউ যদি আপনার কাছে কোনো আমানত রাখে টাকা হোক পয়সা হোক করি হোক বা মোবাইল হোক যাই কিছু হোক না কেন যদি কেউ আপনাকে এই আমানতটা হেফাজতের জন্য আপনার কাছে রাখে আপনি এর যথাযথ হেফাজত করবেন এর মূল্যায়ন করবেন যখন সেই লোক আপনার কাছে ওই জিনিসটা চাইতে আসবে আপনি তাকে সঙ্গে সঙ্গে তার এই আমানত ফিরত দিয়ে দেবেন ওই অবস্থাতেই যে অবস্থায় সে আপনার কাছে রেখেছিল এ মহাগুল প্রত্যেক মুসলমানের মধ্যে হওয়া উচিত আজকে আমার কাছে কোনো ভাই কোনো জিনিস আমানত স্বরূপ রাখলে দুদিন পরে আসার পরে আর সেই আমানত বিচারা আর পাচ্ছে না তার আমানত খেয়ালত হয়ে যাচ্ছে সে জিনিস আমি খাইয়ে ফেলছি সে জিনিস আমি নষ্ট করে ফেলছি তাকে তার জিনিস আমরা ফিরিয়ে দিচ্ছি না আর এগুলো আমরা অহরহ করতে আছি সাধারণ মনে করছি অথচ বিরাট পাপ মহাপাপ কাবিরা গুণা হিসাবে এগুলো গণ্য হচ্ছে সেই ব্যাপারে আমাদের কোনোই খেয়ালি হচ্ছে না তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মোরাফেকদের গুণ হবে তারা কথাই কথায় মিথ্যা বলবে আমানতের খেয়ানত করবে আর ওয়াদা চুক্তি জীবের বড় আপদ এই মিথ্যা কথা বলা থেকে জীবকে হিফাজত করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন ও সালা মোহাম্মদ ওয়া আলা আলহি ওহি আজমাইন আসসালাম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 एक सहाजे हाथ मानुषर मुखे हसी फोटाते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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বি আর এস টি ভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর এ ফ আই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি 1 5 1 টি এইচ শর্ট কোড 300083 সুইফট বি আই সি কোড আই বি ও ভি জ বি ডাবল টু আই বি এন জি বি 5 2 এ এল ও আই টি 3096 3401 024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার